প্রিয় দর্শক শ্রোতা বাইবরা হ্যাঁ আমরা এ পর্যায়ে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুন্নত শব্দের অর্থ थन एम अपन शारिक वैशिष्ट चारित्रिक वैशिष्ट जेटा सम्पर्क रसुल अक्रम सलामर साथ मानी जे कथा এবং যে সমর্থন যে শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে একটা আপনার ধর্ম পদ্ধতি কে বলা হয় যেখান থেকে আমরা একটা হাদিস দেখতে পাই যেই অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আপনার মোসিনাদ আহমদের একটি হাদিস চার হাজার সাত হাদিস সেখানে আক্রমস বলেন যে তোমরা আমার আদর্শ কে এবং খোলাফাই রাশিদিন এবং এটাকে শক্তভাবে ধরে রাখবে ও আদ আলিহা বিনাজ এবং সেটাকে মারির দাঁড় দিয়ে চেপে ধরবে কারণ কোনো জিনিস যদি মাড়ির দাঁড় দিয়ে চেপে ধরা হয় এটা ছুটতে অবশ্যই সময় লাগে কিন্তু যদি স্বাভাবিক ভাবে অন্য দাঁত দিয়ে যদি সামনের দাদ দিয়ে তাহলে দাঁত ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই কারণে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলা হয়েছে এই কারণে সুন্দর শব্দ তৈরিকের অর্থে হ্যাঁ যে আপনার জীবন পরিচালনার ধরনের অর্থে হ্যাঁ যে জীবন পরিচালনারটা ধরন ব্যাপারটা বুঝে ফেলেছি তার সুন্নত এবং সেটার মধ্যে ব্যবধান হতে পারে কোন কিছু বিধানগত মুস্তাব হতে পারে কোনটা অজীবও হতে পারে সেটা দলিল ভিত্তিকে আমরা জেনে নিবো কিন্তু পরবর্তীতে প্রথম যুগে কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য তেমন ছিল না सुन्नत, बलते बैफक से सुन्नत के एक विशेष अर्थे व्यवहार कर फेखा विद एवं उसुला व्यवहार करोस्त अथवा मान्धवर अर्थे যেটা আপনার বাধ্যতামূলক নয় হম এবং রসুল আকরাম যেটা আদেশ করেছেন যেটা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় এবং যেটা করলে সব মিলবে এবং যেটা ছাড়লে শাস্তি মিলবে না এই অর্থেই সাধারণত সুন্নতটা ব্যবহার হয়ে থাকে হম এবং তাই আমরা জানলাম শূন্যতির অর্থ থেকে সেটার হাদিসের মধ্যে তেমন ব্যবধান নেই কিন্তু ব্যবধান আপনার অনেকে করতে চান যে মধ্যে পার্থক্য রয়েছে কারণ অনেকে দাবি করতে পারে এটা রসুলের সুন্নত বাস্তবের সুের সুন্নত নয় রসুলের সুন্নত প্রমাণিত হতে হলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে সুতরাং এই ব্যবধান ব্যবহারের কোনো মানে হয় না প্রত্যেকটার মধ্যে ভেজাল যেটা রসইল আকরম সাল ইসলাম উন্নতির জন্য সুনত করে দেননি যেটা নিজের সাথে সম্পৃক্ত হম সেটাকে আপনার ঢুকনের কোন মানা হয় না রসুল আকরম সাল্লা যেটা ওনার শারীরিক বৈশিষ্ট্য কোন মানে সুন্দর এটা আপনার আদর্শ যখন অর্থে রসুলের হতে পারে খোলা ভেয়া হতে পারে হুম এটাতে কোনো সমস্যার কিছু নেই সুতরাং ব্যবধান সৃষ্টি করে আপনার